णति बृहस्पति बारत आठ टन समारकाल साढ़े छाय बांगे बीस टी बांगलाय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 आज के अभी जो विषय नहीं आपन सामने उपस्थित होता चोखर दृष्टि के जे संयत रखते हैं चोख के अबध क्या व्यवहार करते हैं ना हराम जिन दिए वराम जिन द्वारा तृप्ति सदे ग्रहण करते हैं ना से कैकटी कथा अपन सामने परेशन करब अमा तौफिकी इल्ला কোরআন মাজিদে আমাদেরকে দৃষ্টি অবনত রাখার নির্দেশ দিয়েছেন আর বিশ্ববিপী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে এই দৃষ্টিকে সংযত রাখলে এই দৃষ্টির হিফাজত করলে আমরা কি কি পুরস্কার লাভ করতে পারব সে সম্পর্কেও আমাদেরকে অবগত করিয়েছেন এখন আমি যে কথাটি আপনাদের সামনে রাখব সেটা হচ্ছে আপনি আমি দৃষ্টিকে সংযত রাখতে চাই কিন্তু পারছি না আমার ইচ্ছা আছে যে আমি দৃষ্টির হেফাজত করব কিন্তু হয়ে উঠছে না তাই কিছু এমন উপায় উপকরণের কথা প্রিয় দর্শকদের সামনে আমি তুলে ধরব যদি আমরা সেই উপায় উপকরণগুলোকে অবলম্বন করি তাহলে দৃষ্টিকে হেফাজত করা বা হারাম জিনিস থেকে দৃষ্টিকে অবনত রাখার ব্যাপারটা আমাদের জন্য সহজ হয়ে যাবে এক নম্বরে আপনাকে মনে রাখতে হবে যে এই দৃষ্টি অবনত রাখতে বলেছেন আল্লাহ তালা निर्देशकार आल्ल निर्देश जदि आल्लर है कथाटार जन्मे जाएर निर्देश के ना मानार को उपाय ना आल्ला निर्देश के माना वजीब सुन्नत और मुस्तााहब ना पाले पालान करबना जेम सुन्नत काजगुल যদি কেউ কোনো সময় বাদ দিয়ে দেয় তাহলে সে কোনো গুণাকার হয় না আমরা ফরজ নামাজ পড়ি পাঁচ অক্ত নামাজ ফরজ ফজর থেকে নিয়ে আপনার ঈশা পর্যন্ত যে পাঁচ অক্ত নামাজ এ নামাজ কি নামাজ ফরজ নামাজ কেন আল্লাহ নির্দেশ দিয়েছেন পড়তে নামাজ পড়ো জাকাত দাও এটা আল্লাহর নির্দেশ এটা মুস্তাহা বা সুনত নয় ইচ্ছা হলে পড়বেন আর ইচ্ছা হলে পড়বেন না ইসলামের যে পাঁচটা রুকুন আছে আর কান ইসলাম যেটাকে বলা হয়েছে না ইচ্ছা হলে আপনি পড়বেন না আর না পড়লে আপনার কিছু হবে না ব্যাপারটা কিন্তু এরকম নয় না? যে কাজ ফরদ যে কাজ ওয়াজিব তা আপনাকে মানতেই হবে তা আপনাকে পালন করতেই হবে কারণ আর করলে পারান সে কাজের সবাব পাবে তার নাম হচ্ছে ওয়াজিব যেমন বলা হয় হারাম হচ্ছে সেই কাজটা যে কাজ ত্যাগ করলে সবাব পাওয়া যায় নেকি পাওয়া যায় আর যে কাজ করলে শাস্তি পেতে হয় তার নাম হচ্ছে হারাম তো কথা হচ্ছে ভাই কথা স্মরণে রাখতে হবে যে এই নির্দেশ এসেছে আল্লাহর হিফাজত করার নির্দেশ দৃষ্টিকে সংযত রাখার নির্দেশ এসছে আল্লাহর কাছ থেকে আর যে নির্দেশ আল্লাহর কাছ থেকে আসে তা পালন করা অপরিহার্য ওয়াজিব হয়ে যায় নিজের ইচ্ছার ওপরে তা নির্ভরশীল নয় অথেব যখন আপনি এই কথাটা মনে করে নিবেন তখন কিন্তু আল্লাহ রবুল আলমিনের নির্দেশকে পালন করা আপনার জন্য সহজ হয়ে যাবে আর তখন আপনি আপনার দৃষ্টিকে সংযত রাখতে সক্ষম হবেন অনুরূপ আপনি মনে করবেন যে আল্লাহ আমার রবকিছু সম্পর্কে অবগত আমি যা কিছু করি আল্লাহ রবুল আলিমিন আমার সবকিছু সম্পর্কে জানেন যেমন আল্লাহ কোরআনে বলেছেন ইনসানা নাফসাহ। এবং আমরা জানি তাদের অন্তর তাদেরকে কি কুমন্ত্রণা দেয় তাদের অন্তরে কি কুমন্ত্রণার জন্ম হয় সৃষ্টি হয় সে খবরও আমি আল্লাহ জানি আমি তাদের রোগের আরো অনেক কাছে থাকি তো যেহেতু আল্লাহ রব্বুল আলমিন আমাদের সব কিছু জানেন সব কিছুর খবর রাখেন যখন আপনি এই কথাটা নিজের মনে মগজে বসিয়ে নেবেন যখন আপনি এই কথাটা নিজের মনে মগজে প্রতিষ্ঠিত করে রাখবেন তখন অবশ্যই অবশ্যই আপনার জন্য আল্লাহর এই নির্দেশকে পালন করা চোখকে হেফাজত করা এবং চোখের দৃষ্টিকে হেফাজত করার কাজটা আপনার জন্য সহজ হয়ে যাবেন অনুরূপভাবে উপায় হচ্ছে চোখকে অবনত রাখার अपनी आल्लाबुल आलम सहाज्य प्रार्थना करब खूब बड़ जिन दिन जो क्या आल्ला तौफिक ना दें पालन कारो पक्षना सर्वप्रथम जेको इबादतर का सहाज्य प्रार्थना करब्ला के बोल आल्ला गो ता करते चाह तुम क्षा पालन करते चाह महान आल्ला गो तुम्हें तौफिक दाओ ना ना। नामा पार ना। लोकर का नाम कठिन क्या कत बिराट विशाल तर का जाव नारा मन नाम पांच नामजिदे जावाजू टुजू मान तरह बिराट झमेला मन তাদের কাছে মনে হয় অনেক বড় এবং অনেক কষ্টের কাজ এইভাবেই তারা কিন্তু বেনামাজি হয়ে জীবন কাটা যেতে আছে বেনামাজি হয়ে তাদের এই জীবন চলতে আছে কিন্তু যারা আল্লাহর কাছে দোয়া করে এই কাজের জন্য প্রার্থনা কামনা করেছে এবং নামাজ পড়তে অভ্যস্ত হয়ে গেছে যাদেরকে আল্লাহ রব আলী দান করেছেন তারা কিন্তু এই কাজটাকে কঠিন বা ভারী কাজ মনে করে না বরং তারা স্বাভাবিক ভাবে করে মসজিদে যায় সুন্দরভাবে নামাজ পড়ে আবার চলে আসে মনও তাদের প্রশান্তি লাভ করে মনের মধ্যেও শান্তি আসে কারণ নামাজের মধ্যে শান্তি আছে বিশ্বনবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাই সাল্লাম সম্পর্কে আসছে যখন কোন সমস্যায় বা কোনো দুশ্চিন্তায় যখন তিনি ভুগতেন সঙ্গে সঙ্গে কিন্তু তিনি নামাজের স্মরণাপন্ন হয়ে নামাজের মাধ্যমে তিনি মোহাম্মদ রসল উল্লাহ সাল্লাম তার চোখকে শীতল করতেন তিনি বলেছেন যে নামাজের মাধ্যমে নামাজের মধ্যে আমার চক্ষু শীতল হয়ে যায় তো ভাই আমার কথা হচ্ছে নামাজ পড়লে মনের মধ্যে শান্তি আসে একজন নামাজি মানুষ বড় প্রশান্তি বা শান্তি দায়ক জীবন লাভ করে কিন্তু বেনামাজি হয়তো বাহ্যিক ভাবে বুঝতে পারি না আমরা জানতে পারি না সে মানুষের কাছে প্রকাশ করে না কিন্তু স্বাভাবিক যে নামাজ না না। পড়লে মনের মধ্যে শান্তি থাকে আমি বলতে যারা আল্লাহর কাছে তফিক কামনা করবে আল্লাগো আমি নামাজ পড়তে চাই আল্লাগ ফজরে উঠতে চাই তুমি আমার ঘুমটা ভাঙিয়ে দিয়ে তুমি আমাকে জাগিয়ে দিও আল্লাহ যদি নিষ্ঠার সাথে এখলাসের সাথে সত্য মনে যদি আল্লাহর এই কেউ করে অবশ্যই আল্লাহ ইবাদতের কাজগুলোকে সহজ করে দিবেন আমি চাই আল্লাহ আমার এই চোখের দৃষ্টিকে হারাম জিনিস থেকে বিরত রাখবো আল্লাহ গো আমি কোন হারাম জিনিস দেখতে চাই না আল্লাহ গো আমি হারাম জিনিস দেখে স্বাদ গ্রহণ করতে তৃত্তি গ্রহণ করতে চাই না আল্লাহ তুমি আমাকে বাঁচাও কারণ সমাজে চতুর্দিকে দাও তুমি বাঁচার মাধ্যম বা ওসিলা দাও যে ওসিলা বা যার মাধ্যমে আল্লাহ গো আমি বাঁচতে পারবো এইভাবে যদি আপনি দোয়া করেন ইনশাল আল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনার জন্য মাধ্যম বানিয়ে দিবেন ওসিলা বানিয়ে দিবেন যে মাধ্যম গ্রহণ করলে আপনি আপনার এই চোখের দৃষ্টিকে অবনত রাখতে পারবেন জানেন সমস্ত নীল করতেন সেই দোয়াগুলোর কৌথা ইল্লা বি খুব ছোট পারার একটি দোয়া সবাই বলতে পারে লাহাউলা ওালা কৌ ইল্লা বলতে সবাই পারে কিন্তু বলে না আমরা অনেক সময় অনেক ছোট্ট জিনিস বললে অনেক স্বভাবের আছে কিন্তু আমরা কিন্তু বলি না জানেন কত ছোট চেষ্টা করে পারবে কিন্তু এটা মুখস্ত কেউ করে না কেননা এগুলোর প্রতি কারো ভূক্ষেপ নেই তো ভাইরা আমার আমি বলছিলাম যে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হয় এখন একটি ছোট্ট বিরত নিচ্ছি সাথে থাকুন আবার আসছি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 স্বাগত জানাচ্ছি আমি বলছিলাম যে আল্লাহ রবুল আলমিনের কাছে সাহায্য কামনা করলে অনেক ভালো কাজগুলো আমাদের জন্য করা সহজ হয়ে যায় আল্লাহ নবী ছোট একটি দোয়া পড়তেন অতি ছোট দোয়া যেকোনো মানুষ ইচ্ছা করলে এই দোয়াটি পড়তে পারে কিন্তু আমাদের অবস্থা হচ্ছে যে আমরা এরকম ছোট ছোট দোয়াগুলো সম্পর্কে কোনো চিন্তা ভাবনা করি না আরেকটি দুয়া যেটা বললাম সোহান আল্লাহ বেহানদিহি সোহান আল্লাহ আদিম জানেন কত হজিলত এই দোয়াটি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহালাম বলেছেন বোহারি মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী বলেছেন কালেমাতান যা বলতে খুবই সহজ খুবই সহজ যে কোনো মানুষ ইচ্ছা করলি সুভান আল্লাহি সুহান আল্লাহ আদিন বলে দিতে পারে কিন্তু মানুষ বলে না নবী বলছেন দেখেন কত বড় ফদিল জবানে বলতে খুবই হালকা কিন্তু খুব ছোট্ট কোনো মানুষ যেকোনো সময় পড়তে পারে কাজ করতে আছেন বলেলেন গাড়িতে বসে আছেন বলে বাড়িতে বসে আছেন বলে কোথাও চলতে আছেন বলে যে কোনো অবস্থায় আপনি থাকেন না কেন আপনি বলে কাজ হবে আপনার মুখ চলবে জমানও চলবে আর গাঁদা গাধা নেমা হবে তাই আল্লাহ নবী এই দোয়াটি সম্পর্কে বলছেন বিল্লা ক্যানজুন মিনকা এই দোয়াটি হচ্ছে জান্নাতে যত ধনু আছে এই সমস্ত ধনু একটি ধনু এই দুয়াটা কি হে আল্লাহ তোমার সাহায্য ছাড়া ইল্লা কুয়াতে মানে হে আল্লাহ ছাড়া না আমি কোনো ভালো কাজ করতে পারবো আর না কোনো মন্দ কাজ থেকে আমি বাঁচতে পারবো যদি তুমি সাহায্য না করো তাহলে ভালো কাজ করার কোনো শক্তি আমারও নেই আর মন্দ কাজ থেকে বাঁচারও কোনো উপায় আমার নেই যদি আপনি এরকম কথা আল্লাহকে বলেন আল্লাহ তুমি ছাড়া আমি কোনো ভালো কাজ করতে পারবো না আর তুমি ছাড়া আমি কোনো মন্দ কাজ থেকে বাঁচতে পারবো না অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে সাহায্য করবেন আপনি তখন মন্দ কাজ থেকে পারবেন। তাই যে চাই যে তার এই চোখের দৃষ্টিকে সে হারাম জিনিস থেকে বাঁচাবে হারাম দৃষ্টিপাত থেকে সে তার চোখের হিফাজত করবে সে যদি আল্লাহর কাছে এইভাবে দোয়া করে আল্লাহ তাকে তৌফিক দান করবেন এইভাবে আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন আল্লাহ নবী পড়তেন এবং তার উন্মতের জন্য এই শিক্ষা তিনি ছেড়ে গেছেন যে আমরা আল্লাহর কাছে এই যেন খুব বেশি বেশি করে করি। কি আল্লাহ আল্লাহাদে আল্লাহ তুমি আমার সাহায্য করো আল্লাহ জিক্রিক যেন আমি তোমার জিকির করতে পারি ও সুখরিত এবং আমি যেন তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি আর ও আল্লাহ হসনে এ বাদ হে আল্লাহ আর আমি যেন তোমার সুন্দর ইবাদত সম্পাদন করতে পারি আমি যেন তোমার সুন্দর করে ইবাদত করতে পারি আল্লাহ তুমি এ কাজে আমার সাহায্য করো এইভাবে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি আর মন যদি আমাদের পরিষ্কার থাকে মনের মধ্যে যদি নিষ্ঠা ও ইখলাস থাকে তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রবুল আলমিন আমাদের দোয়া কবুল করবেন কারণ হাদিসের মধ্যে আছে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম বলেছেন বান্দার দোয়া কোন অবস্থাতেই दुआ कबुल करा चे आल्ला दान करुआ करार कारण बाला मुसीबत अपन ऊपर आसती अनिष्ट थे अल्लाह रबुल आलिम आप मुक्त कर रक्षा करब আপনার কাজে আসবে বুঝতে পারা গেল দোয়া কিন্তু কোনো অবস্থাতেই প্রত্যাখ্যাত হলো না দোয়া কিন্তু কোনো অবস্থাতেই রদ করা হলো না বরং প্রত্যেক অবস্থাতেই দোয়া কিন্তু আল্লাহর কাছে গৃহীত হলো কবুল হয়ে গেল তাই ভাইরা আমার বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহর সাল্লাম শিক্ষাকে গ্রহণ করুন তিনি বলেছেন যদি আর ভালো কাজ করার আল্লাহিক বাঁচতে পারবেন আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন সবসময় আর আল্লাহকে বলতেন আল্লাহ মাহদিনী লে আহসানীল আহ্লাহ ও আহসানীল তুমি আমাকে তৌফিক দাও যেন আমি সুন্দর চরিত্র গঠন করতে পারি আল্লাগো তুমি আমাকে তৌফিক দাও সৎ কাজ যেন আল্লাগ আমি করতে পারি হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো আখলা মন্দ চরিত্র এই দোয়া বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম করতেন আচ্ছা বলুন তো নবী দোয়া করতেন কেন তিনি কি ভয় পাইতেন যে তিনি মন্দ কাজ করে ফেলবেন তিনি কি ভয় পেতেন যে তার জন্য হয়তো কোনোদিন কোনো অন্যায় কাজ হয়ে যাবে তিনি কি ভয় পেতেন যে এই দৃষ্টি কোন হারাম কাজে তিনি ব্যবহার করে ফেলবেন কোন আল্লাহ ভালো চরিত্র ভালো কাজ আর মন্দ চরিত্র বাঁচা মন্দ কাজ থেকে বাঁচার জন্য তৌফিক কামনা করতে হয় আল্লাহ নবী তাই তৌফিক কামনা করে আল্লাহ রবুল্লা আলমিনে বলতেন আল্লাহ মাহদিনী লে আহানিল আহ্লাকে তার কাছে তিনি সাহায্য প্রার্থনা করতেন এইভাবে দৃষ্টির হেফাজত করার জন্য এটাও জরুরি যে আমাকে আপনাকে কথা মনে রাখতে হবে যে এই দৃষ্টি যদি আমরা হেফাজত না করি তাহলে কালকে কেমতের মাঠে এই দৃষ্টি আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে বা এই দৃষ্টির কারণেই আমরা কালকে কে আমাদের মাঠে অনেকে জাহান্নামে হয়ে যেতে পারি যদি এই খেয়ালটা আমাদের মনে থাকে আর জাহান্ন কত ভয়ঙ্কর সেই ভয়ঙ্কর জাহান্নাল্লাম জাহান্নাবের তিনি চিত্র আমাদের কাছে তুলে ধরেছেন তারপরে তিনি বলছেন না আগুনের সত্তর ভাগের এক ভাগ জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ সাহাবিরা বললেন ইহার এই আগুনটাই তো জ্বালানোর জন্য যথেষ্ট ছিল দুনিয়ার এই আগুনের সামান্য এক একটুকু টুকরো যদি আমরা কেউ নিই ফুলকি আগুনের হাতের মধ্যে কেউ বরদাস করতে পারি না একটু মাচিসকে জ্বালিয়ে যদি আমরা একটুকু ছাঁকা নিতে চাই কেউ বরদস্ত করতে পারি সামান্য একটু আগুনের স্পর্শ এই দুনিয়ার আগুনের আমরা বরদস্ত করতে পারি না দুনিয়ার আগুন দিয়েই যদি আমাদেরকে জ্বালানো হয় তাহলেই তো যথেষ্ট হয় এই দুনিয়ার আগুনই যথেষ্ট ছিল সমস্ত কিছুকে ছারখার এবং সমস্ত কিছুকে ধুলিস করে দেওয়ার জন্য তাই সাহাবিরা বাজির হুজুর জ্বালানোর জন্য এবং সবকিছুকে পুরিয়ে ছারখার করে দেওয়ার জন্য এই দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট ছিল আল্লা বৃদ্ধি করেছেন কুল্লুহা মিসেহা সমস্ত ভাগের জ্বালানি শক্তি একরকম সমস্ত ভাগের জ্বালানি শক্তি একরকম পুরিয়ে জ্বালিয়ে ছাড়খাড় করে দিবে যদি আমরা এই আগুনের কথা ভাবি এই জাহান্নামের কথা ভাবি চোখকে সংযত না রাখার কারণে যে জাহান্ন হয়তো যেতে হতে পারে আল্লাহ আমাদের রক্ষা করুন আরো বলেছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যে কালকে কে আমতের মতে ইউজা উন্নারিনালাকিন কামাকাল নবী ও মুসলিম শরীফের হাদিস নবী বলছেন কালকে কেমন মাঠে জাহান নামকে উপস্থিত করা হবে আর সেই জাহান নামের হবে সত্তর হাজার নামের হবে সত্তর হাজার লাগাম আলফা মালাকিন প্রত্যেক লাগামকে টান দিয়ে ধরে থাকবে সত্তর হাজার ফেরস্তা টান দিয়ে ধরে থাকবে কেন জাহান্নাম রেগে ক্রোধে যেন ফেটে যাবার উপক্রম হবে এরকম অবস্থা হবে তাই আল্লাহ রবুল আলমিন সত্তর হাজার করে ফেরস্তা দিয়ে সত্তর হাজার লাগাম দিয়ে ওই জাহান্নামকে টান দিয়ে ধরে থাকার ব্যবস্থা করবেন সত্তর হাজার করে ফেরস্তা থাকবে এক একটি লাগামে সুভান আল্লাহ আল্লাহর ফেরেস্তা যে কত আল্লাহর ফেরেস্তার সংখ্যা যে কত যা পরিসংখ্যান করা যাবে না অসংখ্য ফেরস্তা আল্লাহ রবুল আলমিনের তো এই হচ্ছে জাহান্ন অবস্থা হাজারে জাহান্নামকে টান দিয়ে ধরে থাকবেন জানেন সেই জাহান্ন সব থেকে হালকা আসাব কি হবে বিশ্ববিহাম্মালাম বলেছেন আহ্বানো আহ আবু তালেবাহ বেগলিমিনো মুসলিম শরীফের হাদিস রসুল করিম সাল্লা বলছেন জাহান্নামের सबथे हल्का नबिर दिन अनेक किसी आल्ला नबीर अनेक समर्थ कर दिन के प्रतिष्ठा दिन के प्रचार करल्लाबी अनेक सहा हतभागा শেষ পর্যন্ত ইসলাম না নিয়ে তাই আল্লাহ আজাদ দেবে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়ারসুল আল্লাহ আপনার চাচা আপনার জন্য এত কিছু করলো আপনার জন্য এত ত্যাগ এত কোরবানি দিল তার কি কোন লাভ হবে না আল্লাহ নবী বললেন লাভ হবে সেটা হচ্ছে এই যে আমার কারণে আমার চাচাকে হালকা আজাব দেওয়া হবে যদি আমি না হতাম তাহলে গিয়ে নিক্ষিপ্ত আজাব দেওয়া হবে এই আবু তারিফ তারকে জাহান নামের দুটি জুতো পরিয়ে দেওয়া হবে ইয়গলি মিনহুমা দিমা এই জাহান নামের দুটি জুতোর কারণে তার মাতার দিমাগ মগজ পর্যন্ত টক বক করে ফুটবে এই হচ্ছে জাহান নামের অবস্থা যে জাহান নাম থেকে বাঁচার জন্য রাসুল আমাদেরকে বিভিন্ন মাধ্যম এবং বিভিন্ন উপায় বলে দিলেন আমি যে কথাটি আপনাদেরকে বলতে চাইছিলাম যে কথাটি আমি আপনাদেরকে বুঝাতে চাইছিলাম যদি প্রত্যেকটি মানুষ বা আল্লাহর প্রত্যেক বান্দা এই কথাটা চিন্তা আর এই কথাটা নিয়ে গবেষণা করে যে আল্লাহ তা এই দৃষ্টিকে সংযত রাখতে বলেছেন আল্লাহ তালা আমার সবকিছু খবর রাখেন আল্লাহ তালার কাছে সাহায্য চাইলে আমি দৃষ্টিকে সংযত রাখতে পারব অনুরূপ এই জাহান নামের কথা যদি ভাবা হয় জাহান নামের ভয়াবহতা সম্পর্কে যদি চিন্তা ও ভাবনা করা হয় জাহান নামের দৃশ্য সম্পর্কে যদি চিন্তা ভাবনা করা হয় তাহলে মনের মধ্যে ভয় ঢুকবে আর যখন মনের মধ্যে ভয় ঢুকবে তখন অবশ্যই অবশ্যই এই দৃষ্টিকে হারাম জিনিস থেকে সংযত রাখার ব্যাপারে আমরা তৎপর হব এবং প্রচেষ্টা নিব যত্নবান হব মানুষ যদি এই উপায় গ্রহণ করে যে মাধ্যমগুলি বলা যদি মানুষ গ্রহণ করে অবলম্বন করে তাহলে অবশ্যই অবশ্যই তার জন্য দৃষ্টিকে দৃষ্টিকে অবনত করা দৃষ্টির সুরক্ষণ করার কাজ সহজ হয়ে যাবে তো ভাই আল্লাহ রবুল আলমিনের দেওয়া বড় নিয়ামত এই চোখ এই চোখের অপব্যবহার করে এই চোখকে হারাম জিনিসে লাগিয়ে হারাম জিনিস দেখে শাস্তির সম্মুখীন জাতি করে না হয় তার চেষ্টা নিতে হবে আল্লাহবুল আলবিন আমাদেরকে তৌফিক দান করেন আমরা যেন এই দৃষ্টির সদ্ব্যবহার করতে পারি ও সাল্লাহ আলহ মুহাম্মদ মোহাম্মদ ও আলাহ আলহি ও আজমাই नाम आदाय कर जो सम्पद के विशुद्ध कर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 এই দায়িত্ব পূরণ করুন আকাশে রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ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 कत कार्यकिन मोमिन बंदा लीजे क्ष के इसलमी रंगे रंजित कर जीवन रंग धनु आज र